ইবনু উমর রদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে নাকের শ্লেষা দেখতে পেয়ে মসজিদের লোকদের উপর রাগান্বিত হলেন এবং বললেন আল্লাহ তোমাদের প্রত্যেকের সামনেই রয়েছেন কাজেই তোমাদের কেউ সালাতে থাকাকালে থুথু ফেলবে না বা বর্ণনাকারী বলেছেন নাক ঝাড়বে না কথা বলার পর তিনি মেম্বার হতে নেমে এসে নিজের হাতে তা ঘষে ঘষে পরিষ্কার করলেন এবং ইবনু উমর রদিল্লাহ তু বলেন তোমাদের কেউ যখন থুথু ফেলে তখন সে যেন তার বাদিকে ফেলে